ونعنذ بالله من شرور أنفسنا من شجاءة أعمالنا من يهده الله فلاه بللا ومن يغلل فلاهاديلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريكلا وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتيه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 يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتعي الله ورسوله فقد فاج فوزا عظيما ثم بعد فإن أصدق الحديث كلام الله وخير الهديه محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من ثلالة من ماء مهين. ثم ثواه ونفق فيه من روحه وجعل لكم السمع والبصار والأسئلة قليلا ما تشكرون قال سبحانه لقد خلقنا الإنسان في أحسن تقويم وعن نبيه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله عز وجل ومن أظلم من ذهب يخلق كخلقي فيخلق ذرة أو ليخلقوا حبة أو ليقلقوا شعيرا رواه البقاري المسلم وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عجابا يوم القيامة الذين يضابئون بخلق الله متفقنا عليه شموت شمشا جعبتي ابن قانس একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ব্যবস্থা করেছেন যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন যিনি আমাদেরকে পুনরায় সিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠ করায় দাঁড় করাবেন সে আল্লাহর আদায় করছি ایک مدری محمد اللہ করে। বিশ্ব মানবতার জন্য মুক্তির দুধ করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেছে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দেওয়া হয়েছে যার আদর্শের বাস্তবায়নী প্রকৃত হেদায়ত যার আদর্শের বাস্তবাহিনী প্রকৃত নাজাদ কল্যাণের পথুরের প্রতিম আলহামিল্লা তো তালা ওষুধ কবর গেন দান করা থা मानूष इलामाम अल्प अल्प আমি আশঙ্কা বোধ করছি মানুষটা ইসলাম থেকে বের হয়ে যাবে অল্প অল্প করে এটা কখনো দ্রুত হবে কখনো তারা দিন বিধ্বংসকারী বিষয়বস্তু কে জাহিলি মতবাদ গুলো কে যখন তারা জানতে না পারবে যখন তারা জানতে না পারবে তাদের কাছে যদি সকারী বিষয়গুলো ইসলাম বিধ্বংস না থাকে তারা যদি জাহিজাত জানতে না পারলে দিন বিধ্বংসকারী বিষয়বস্তু কে জানতে না পারলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লা সুহান একটা নিয়ামত এটা আল্লাহ সুবাহ বিশাল একটা নিয়ম যে আল্লাহ সুবাহ আমাদেরকে দিনের জ্ঞান জান করেছেন অনেক বড় একটা কল্যাণ বা আকাত এটা যে তিনি জানিয়ে দিয়েছেন তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত পড়াশোনা করে আসতেছিলাম সেটা কখনো মৌখিক বিষয় কখনো অঙ্গ প্রত্যঙ্গ করার বিষয় বিশ্বাস যার মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে চলে যায় এমন কিছু কথা বক্তব্য সাক্ষ্য যার মাধ্যমে মুসলিম ইসলাম থেকে বের হয়ে যায় তা অসীত শূন্য হয়ে যায় ইমান শূন্য হয়ে যায় এমন কিছু কর্ম সর্বশেষ বিষয় কেন্দ্র করে অত্যন্ত ভয়াবহ একটা বিষয় খুব ভয়াবহ একটা বিষয় যে টাকা সম্পর্কে এই উমন কোনো নলেজ নেই এবং চাকরির সম্পর্কে আল্লাহ মানুষ অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন লোক অসংখ্য বক্তব্য দিয়েছেন চাকরির সম্পর্কে চাকরির সম্পর্কে বিষয়বস্তুটা অনেক কঠিন কথাটা সত্য নয় একজন শিক্ষিত মানুষও বুঝতে পারবে শিক্ষিত অশিক্ষিত যে কোনো শ্রেণী বিষয় মানুষ তারক বিষয় হচ্ছে যে তার বুঝতে দেওয়া হচ্ছে না কেন চাকি অস্বীকার করবে উল্টোপাল্টা মন্তব্য করবে ডুম্রজাল সৃষ্টি করবে সন্দেহ সংশয়ের সৃষ্টি হবে এর মাধ্যমে শয়তানের পথ খুলে যাবে ওই মূর্তি হয়ে যাবে শয়তান সফল হয়ে যাবে ওই লোকটা মূর্তি পুজো হয়ে যাবে যেটা কাজ করছে সেটা হচ্ছে চাকরির সম্পর্কে অজ্ঞতা চাকরির সম্পর্কে অজ্ঞতা অজ্ঞতা আর যাদের কাছে চাকরির সম্পর্কে হালকা কিছু জ্ঞান আছে সামান্য ওরা আবার বলেছে বাবা চাকুর সম্পর্কে খবর দেওয়ার কথা বলতে একটি বিষয় আজকে আলোচনা এমন একটি বিষয় যে বিষয়টার মাধ্যমে এই মাস দিন থেকে বের হয়ে যেতে পারে তাও সেই শূন্য হয়ে যেতে পারে ইমান শূন্য হয়ে যেতে পারে ইসলাম শূন্য হয়ে যেতে পারে ইসলাম থেকে বাইরে চলে যেতে পারে এমন একটি বিষয় সেটা হচ্ছে ছবি অঙ্কন করা যাকে আমরা চিত্র করা মূর্তি নির্মাণ করা মূর্তির কারুকার্য করা ছবি অঙ্কন মূর্তির কারুকার্য করা এই বিষয়টা এটা হচ্ছে দিন বিধ্বংসকারী একটা বিষয় ছবি অঙ্কন করছে আর মূর্তি নির্মাণ করছে আর মূর্তি কি করছে কার্য সাজাচ্ছে দেখাচ্ছে আর কিছু করছে আরো কিছু করছে মূর্তির সেবা শুশ্রুষা করা হাত পা ভেঙে জোড়া লাগিয়ে দিচ্ছে ইমরান হাসলাম ভেঙে দিয়েছিলেন না তোর কি হলো খাওয়া বলিস না কেন খাবি না খাবি না ঠিক আছে বল দেখাবোলা খাওয়া বলছিস না কেন খাবি না ভালো কথা রাম খায় না তারপরে হচ্ছে গণেশ খায় না তারপরে হচ্ছে সীতা খায় না অথচ আল্লাহ তো কি হচ্ছে কথা বলছিস কথা বলে না দিতে মার দিয়ে হাতটা ভেঙে রেখে দিয়ে চলে এসছে বড়টার কাজ এটা ছোট গুলো তো মূর্তি তৈরি করা ছবি নির্মাণ করা ছবি অঙ্কন করা মূর্তির সেবা শুশ্রূষা করা এবং তার কারুকার্য করা এটা হচ্ছে দিন বিধ্বংস একটা পথ বিধ্বংসকারী একটা পথ প্রতিদিন সকালবেলায় কান্দে করে মূর্তিটাকে আবার ভিতরে ঢুকাতে হয় তার উপরে কাপড় চোপড়ে তাই না মামার দোকানে আছে মূর্তি না আল্লাহ আল্লাহ তো এটা হচ্ছে দিন বিধ্বংসকারী একটা পথ দিন শূন্য হয়ে যাওয়ার একটা পথ ব্যক্তির থেকে দিন শূন্য হয়ে যাবে ও দিন শূন্য হয়ে যাবে ইমান শূন্য হয়ে যাবে হৃদায়ত বলতে আছি আল্লাহ সুখান তারা হচ্ছেন আমাদের রব আল্লাহ হচ্ছেন আমাদের ইন্না আল্লাহ নিশ্চয় যিনি সৃষ্টি করেছেন ছয় জিনে আকাশ এবং জমিন সমূহ কে আকাশ সমূহ এবং তোমাদের রব হচ্ছেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার মানে ारीपा दल्ला प्रत्येक नाम अर्थ आर्थ आत नाम अर्थ आर्थे कर्म आम अर्थ आर्थ आ তো আল্লাহ তুলহান যে নাম রয়েছে তার মধ্যে প্রধান নাম হচ্ছে আল্লাহ নামগুলোর নাম গুলোর একটা নাম তার একটা কর্মগত সিপাত বা নাম হচ্ছে সৃষ্টিকর্তা খালেক সৃষ্টিকর্তা এই খালেক শব্দের একটা অর্থ রয়েছে অর্থের একটা কর্ম রয়েছে কর্মের আবার একটা অর্থ রয়েছে কর্মের একটা অর্থ রয়েছে আল্লাহ কোনো কাজই অর্থহীন না এটা হচ্ছে অর্থ কাজী অর্থহীন ভাবে তিনি পানিটাকে সৃষ্টি করেন রাস্তায় একটা কুকুর দেখছেন আপনি বলতে যাই কি ফালতু জিনিস এটাকে সৃষ্টি করার কি দরকার ছিল জিনা আপনি বোঝেনি এটাকে সৃষ্টি করার কি দরকার আপনি মোশা একটা দেখছেন বিরক্ত হচ্ছেন বারবার কানে একটা কষ্ট দিচ্ছে পিঁপের একটা কামড় দিচ্ছে আপনি ওকে মারেন যা আছে। কিন্তু ওকে অনর্থক সৃষ্টি বললেই কুপুরের মধ্যে পড়ে যাবেন কারণ আল্লাহ বলছেন রব্বানা মা খারাপ তাহাদা বা ওকে আল্লাহ অনত সৃষ্টি করেননি ওর তা আছে ওকে দিয়ে আল্লাহ সুহানা কাজ করান ও কিছু কাজ করে নির্ধারিত বিষয়ের জন্য ওকে করা হয়েছে প্রত্যেকটা কাজ কাজের অর্থ রয়েছে প্রত্যেকটা কাজের অর্থ রয়েছে অর্থহীন কোনো কিছু আল্লাহ করেন কোনো কিছুই করেন না অর্থহীন অর্থটা আমরা জানি না আল্লাহর নাম হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ আরেকটা ত্রিপাতির নাম হচ্ছে তিনি হচ্ছেন রজ মানে হচ্ছে খালি আপনার খাউন দেয় তাই তো বিভিন্ন ভাত রুটি কলা আপেল শিঙমা হ্যাঁ বিভিন্ন আমি আপনার লাইনে আছি মানুষের জীবনের যত কিছু প্রয়োজন আছে সবকিছু কে কি বলে সেটা পেতেও পারে না নাও পেতে পারে না পারে কিন্তু প্রয়োজন যেগুলো এইটা দান করেন তিনি হচ্ছেন রোদ্ মানুষের জীবন তিনি জীবন দান করছেন তিনি জীবন দান করছেন মানুষকে তিনি জীবন দান করেন এই তিনি মস একটা নাম হচ্ছে সাফি আর এই জন্য আল্লাহ সাফি শুধু আল্লাহ সাফি বললেও সমস্যা একটু বাড়ি বলতে হয় আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লা সাফি আল্লাহ মাফি আল্লাহ কাপি করে হুজুর ডাক্তার যেগুলো আছে তারা বলে আল্লাহ ছিল তো আল্লাহ তাহারা পৃথিবীর মানুষের জন্য বিশেষ করে মোমিনের জন্য একাই যথেষ্ট পৃথিবীর মানুষের জন্য তিনি একাই যথেষ্ট পৃথিবীর আব্দা আল্লাহ কি তার বান্ধারের জন্য যথেষ্ট নয় একক ভাবে তিনি কি যথেষ্ট নয় তোমার রিজিকের প্রয়োজন তিনি কি এককভাবে তিনি দিচ্ছেন না তোমার সুস্থতা প্রয়োজন তিনি কি দিচ্ছেন না তোমার প্রয়োজনগুলো তিনি এক কি বিচারছেন না এইভাবে আল্লাহ প্রধান অসংখ্য ত্রিপাতি নাম রয়েছে এই নাম গুলোর অর্থ রয়েছে অর্থে কিছু কর্ম রয়েছে কর্মের আবার কোনো কিছু তিনি করছেন না অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে তিনি হচ্ছেন মুসাউর উল্লসা উল হসনা পরে পড়েন না পড়া যায় না এখন না থাকতেন না পড়লেই যাবেন না হয় না উল খালেক আল বারিক উল খালেক উল তিনি হচ্ছেন খালেক তিনি হচ্ছেন মুসাউিটা যখন প্লান পাস করছে তার একটা ড্রয়িং দিতে হয়েছে না প্লান পাস করার সময় ড্রয়িং করতে হয়েছে না বাড়িটা এমন করবো এমন করবো এতগুলো এখানটায় এটা হবে ওখানটায় ওটা হবে একটা ড্রয়িং দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ার যখন এই বাড়ির কাজের জন্য হাতে ড্রয়িংটা আবার দেখছে আবার ঘাংসুর করছে আবার আবার ঘাংসুর করছে আবার এটা হচ্ছে আকৃতি না জয়েন্ট বাড়ি না ডেভেল সাইনবোর্ড দিয়ে একটা কিছু দাঁড় হয়ে গেছে ওটা কি ওটা তো বাড়ি হয়নি কখনো আকৃতি কদম হচ্ছে আকৃতি দানকারী মোতা হচ্ছে আকৃতি দানকারী আর আকৃতিটাকে বলা হয় তফ আকৃতিটা হচ্ছে আকৃতিকাল কপি আছে আপনি বাই করছেন ইঞ্জিনিয়ার একটা আকৃতি দিচ্ছে এটা বলতে ভুলভ্রান্তি হচ্ছে ও আবার করতে পারছে আরেকজন গাড়ি তৈরি করছে গাড়ি তৈরি করার আগে কি করছে আকৃতি দিচ্ছে বিমান তৈরি করার আগে তিনি আকৃতি দিয়েছেন আকৃতিটা হচ্ছে আমরা দেখছি এটা হচ্ছে কি আকৃতি প্রত্যেকটা মাকলুককে আল্লাহ করেছেন একটা আকৃতি দিয়েছেন আগে একটা আকৃতি দিয়েছেন আগে এই আকৃতি করেছেন করার পর আল্লাহ আছেন আত্মা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুহানুতারা বলছেন আল্লাহ আল্লাপা তিনি হচ্ছেন আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে উত্তম অবয়ব দিয়েছেন আর প্রত্যেকটা সৃষ্টিকে তিনি উত্তম অবয়ব দিয়েছেন মানে উত্তম অবরোধ মানে সুন্দর লাগছে আপনি বামুন কে দেখে বলছেন যে হাবিজাবি কথা বলছেন এবং আজে মন্তব্য করছেন কত কিছু মন্তব্য করে বামুনকে কে আবার সুন্দর করে বলছে তুমি চা তো অনেক উপরের বিষয় তুমি কি করে ও চাঁদল বলতো তুমি আর কি অসম্ভব কথা আল্লাহ তোমার প্রত্যেকটা মাস একটা সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন শুকুরটাকে দেখলে কেমন আপনি জানেন না কালো নিগ্রহ মানুষের কত দাম ওদের এলাকাতে সবচেয়ে যে কুচকুচা মানুষ কালো যেটা সেটা ওই এলাকার জন্য সবচেয়ে যে সুন্দরই সবচাই বেশি কালো যে একটা মূল্য নেই যেহেতু বাড়ি ওই এলাকার মানুষ যদি আফ্রাহ দেওয়া হয় অবস্থাটা কি হবে আল্লাহ আফর তার জন্য যেমন তাদেরকে আল্লাহ সেটাই দিয়েছেন অবধা ইনসান ইনসাইন এবং আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টির সূচনা ঘটিয়েছি মাটি দিয়ে মানুষকে সূচনা ঘটিয়েছি মাটি দিয়ে তারপরে একের পর এক পরিচালিত করেছি দুর্গন্ধযুক্ত পানি দিয়ে দুর্গন্ধযুক্তি দুর্গন্ধযুক্ত পানি বীর্য দুর্গন্ধ লাগে না দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আমি তাদের এই বংশ পরম্পরা কে ধরে রেখেছি ওদের এই বৈশাখ জ্যৈষ্ঠ নাম তো খুঁজে বাসের সামনে যে এক মহিলা এই কথা এই কথা কাকে আমার নামে দেখা যায় দেখলাম রোদ নী সূর্য চর্চা সব কিছু চর্চা আল্লাহ তো আল্লাহ তো হার হ্যাঁ অনেকে অনুবাদ করতে গিয়ে লিখেছেন যে নাপাকা আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন না ওর কোথাও নেই নাপাক পানি কোথাও নেই হুকুম এটা হচ্ছে আব্বুদি আল্লাহর হুকুম আনুগত্যের হুকুম এই জন্যই গোসল করতে হচ্ছে এই জন্যই করতে ফেলতে হচ্ছে কিন্তু না কোন জায়গায় এই কথাটা আসেনি না মানুষ ই আল্লাহ টু পচে গেলে দুর্গন্ধ হয়েছে ওটা না পাকি না পাকা ওটা তো আলাদা জিনিস ভিন্ন জিনিস যেটা বুঝতে বুঝে নাকি তো একটা দুর্গন্ধযুক্ত পানিজি আল্লাহ টিকিয়ে রেখেছেন এবং তার মধ্যে আমি আমার রোগটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি রো মানে হচ্ছে আল্লাহর আদেশ আমি আমার আদেশটাকে তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি অজা আলু রাসের কথা শুনো যাতে করে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো তোমার জন্য আমি চক্ষু দিয়েছি তোমার জন্য আমি দৃষ্টি শক্তি দিয়েছি কর্ম শক্তি দিয়েছি শ্রবণ শক্তি তোমার জন্য আমি অন্তর দিয়েছি কেন তোমরা যাতে করে আদায় করতে পারো আল্লাহ বলছেন আল্লাহ সুহানুক সৃষ্টি করেছেন আলাদা করেছেন জিদা আল্লাহ যে সমস্ত মাকলুক আবার তিনি আল্লাহ সুবাহ যে আমি মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি মানুষকে উত্তম আকৃতিটা আমি সৃষ্টি করেছি উত্তম আকৃতি সর্বোত্তম আকৃতি দেখাকে আল্লাহ সুবাহ না তিনি যে আকৃতি দিয়েছেন এই আকৃতি পৃথিবীর মানুষ দিতে ব্যর্থ অসম্ভব কথা দিতে ব্যর্থ তিনি যে আকৃতি দিয়েছেন এই আকৃতি দিতে পৃথিবীর মানুষ ব্যর্থ আল্লাহ সুন্দর করে দেখেন আমাদের এই যে এখানে এটা কোন আঙ্গুর যদি খালি জিনিসটা সোজা যায় তাহলে দেখেন বাচ্চাও বন্ধ ওটা দিয়ে কি এই যে এতটুকুর ভিতরে আল্লাহ তোহানো ছু দিয়ে রেখেছেন কোন মানুষের বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তোমার এরকম থাকবে এরকম থাকবে কোন কাজ অনেক দেখেন অসুস্থ হয়ে হাত পাশা হয়ে গেছে কোনো কাজ করছে না সব এরকম হয়ে ও ভাত পারে না কিছু করতে পারে না কিছু ধরতে পারে না এইরকম করে পৃথিবীর কোন শক্তি এরকম করে সৃষ্টি করতে এই এরকম করে পৃথিবীর কোন সৃষ্টি এরকম করে সৃষ্টি করতে পারবে আপনি রোবট বানিয়েছেন রোবর থেকে লড়ে যাবে না রোবটের যে কাজ নেই এইভাবে যে করতে পারেনা আপনি যত কিছু করতে এটা দিচ্ছেন এই কাজটা যে রোবট করতে পারছে না সম্ভব নয় আল্লাহ তারা যে আকৃতিতে সৃষ্টি করেছেন এই আকৃতিতে অন্য কেউ কিছু করতে পারবে না এটা অসম্ভব বিষয় আল্লাহ তাআলা তো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইয়া ইয়োহানা দুরিবা মাতান তাসকানাউলা ইন্নাল্লাযিনা তা'বুনা মিন দুনি ইল্লা লা ইয়খলুকু যুবাবা ওয়ালা ইস্তমাউলা মানুষ তোমাদের জন্য একটা উপমা দিচ্ছি ওমানুস পেগি মানুষ তোমাদের জন্য একটা উপমা পেশ করছে দুরিবা মাতান তাসকানাউলা তোমরা কান করে শোনো ইন্নাল্লাযিনা তা'বুনা মিন দুনি ইল্লা লা ইয়খলুকু আল্লাহ কে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো যাদের কেডাচ্ছ ওরা তো একটা মাতি করতে পারে না মানুষ সৃষ্টি করবে তো অনেক দূরের কথা পাহাড় সৃষ্টি করবে সাগর মহাসাগরের কথা আকাশ সূর্য নক্ষত্র সৃষ্টি করবো অনেক দূরের কথা একটা জমিনই আসে না প্রশ্নই আসে না এগুলো সৃষ্টি করার প্রশ্নই না অসম্ভব বিষয় এগুলো তো করতে পারবেই না সম্ভব নয় কিন্তু আপনি নাক্বন্দি তৈরিদের হতে পারেন নাক্সবন্দি মনে করছেন তো নকশা তৈরি করি নাক্সবন্দি নকশা তৈরি করে কি করেছে বন্ধ করে রেখে দিয়েছে নকশা তৈরি করে বন্ধ করে নাক নাকবন্দি নাকবন্দি আপনি সুন্দর কখনো হুজুরের মূর্তি কখনো নেতার মূর্তি আতুল কখনো হুজুরের মূর্তি কখনো নেতার মূর্তি কখনো নেংকার মূর্তি আপনি একটা মানুষকে তৈরি করে রাস্তা মোড়ে ধরে দাঁড়া করে রাখতে পারছেন ওর হাত না নাড়ায় দেখি আল্লাহ যেভাবে না গিয়েছেন দেখি চালিয়ে দেন তো দেখি আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য নিশান দিয়েছেন জিবা দিয়েছে ওর ওইটাকে একটু চালান দেখি পারবে যেটা সম্ভব নয় তৈরি সবাই কেউ চ্যালেঞ্জ গ্রহণ করছো তারা দিয়েছেন মানুষের আকৃতি প্রকৃতি এই খাতা এই নকশা এই ড্রয়িংটা আল্লাহ তারা করেছেন এটা তোমার দ্বারা করা কোন সম্ভব নয় যেটা তোমার দ্বারা সম্ভব নয় সেইরকম একটা কেউ তুমি তৈরি করতে চাচ্ছ নির্মাতা যারা আছে তার সামনে আপনি গিয়ে দাঁড়াবেন ও আপনার প্রথমত আপনার চেহারাটাকে দেখবে দেখে তুলে দিয়ে আঁকবে অথবা ড্রয়িং করবে একটা মূর্তি বানিয়ে দিবে মূর্তি বানিয়ে দিবে আপনাকে দেখিয়ে সংস্কৃতি একটা পেছা এইটা কখন সম্ভব নয় এই কাজটা পৃথিবীতে প্রথম করেছিল আমরা ঘরে ঘরে কি করে নিয়ে যাবো আকৃতি প্রকৃতি নিয়ে যাও যাতে করে মনে থাকে তরমে থাকে আমি ইতিহাসের উপরে বলেছিলাম না সেই আমরা তো কাজ করতে পারছি না ঠিক আছে আমি খেতম চাষি আমি তোমাদের খেতমতের সাথে এই খেতমতটুকু আমি করে দিব তোমাদেরকে আমি তৈরি করে যার যার হাতে করে প্রথম করলো বিষয়বস্তু কিন্তু এক আপনি বুঝতে চেষ্টা করেন একটা মানুষের মূর্তি এই মূর্তিটার ছবি অঙ্কন এই মূর্তিটার ছবি নির্মাণ অথবা এই মূর্তি যার ভাস্কর্য নির্মাণ সেটা দিয়েও তৈরি হয় স্টিল দিয়ে তৈরি হয় সোনা দিয়েও তৈরি হয় পিতল দিয়ে তৈরি হয় বন দিয়ে তৈরি হচ্ছে কিছু দিয়ে মূর্তি তৈরি হচ্ছে বিষয় একটাই থাকবে খায় উন্নটাউনে এই যে কিছুদিন আগে রমজানের আগে একটা কেকের দোকানে এক লোক তারা মানুষের মতো পুরা অনেকক্ষণ টাকা আছে আমি বৃষ্টি কেক কিনতে অন্য একটা অনেকক্ষণ টাকা আছে টাকা টাকা মানুষের মতো লাগে পুরাটাই আবার মহিলার মতো লাগে হ্যাঁ যা করে কেটে দিলাম কেটে দিল এরপর ওটাকে নিয়ে কি করবে কেটে তারপর চলে তে যাব মানে বউ শেষ ভালোবাসে আমার মাদু তৈরি করতাম মক্কা মূর্তিটা তাই করতো খেজুর গুলোকে একসাথে জমা করতো জমা করে টি করে একটা মূর্তি দাঁড়াতো মূর্তি দাঁড় করে এখন বলতো বাবা তি দে বাবা দে আর কিছুই পাচ্ছে না কারণ পেটে তো বাবার কান ভেঙে খায় হাত ভেঙে খায় মাথা ভেঙে খায় পেয়ে পেটে ফিরেছে ওটাই ফিরে এসেছে এখানে বিষয়বস্তু ওটাই অন্য কিছুই না ওই একই জিনিস ফিরে চলে এসেছে এখানে ভিন্ন বিষয়বস্তু না একই বিষয়বস্তু আপনি বিষয়টাকে যাই বলেন মাটি দিয়ে তৈরি পাথর দিয়ে তৈরি পাথর এই জলের ভিতরে রেখে দিয়েছে যেটা দিয়ে তৈরি করেন না কেন বিষয়বস্তু এক এমনকি কাপড় দিয়ে তৈরি করেন চূড়া দিয়ে তৈরি করেন অথবা প্লাস্টিক দিয়ে তৈরি করছেন যেটা দিয়ে তৈরি করেন বিষয়বস্তু এক মানুষের আকৃতি এই মানুষের আকৃতি কে আবার বিকৃতিও করা হচ্ছে বিকৃতি দেখেন না করেছে সেটা তাদের ব্যাপার আমাদের কি কিন্তু এই দাড়ি চুপিওয়ালা মানুষগুলো বিকৃত ছবিগুলোকে রাস্তায় রাস্তায় বসালেন এলোকটা ছবি সাথে এই সাথে তার ছবির সাথে মিলাতে কেন করছেন এটা এটা মাত্র অপরাধ হচ্ছে ঠিক আছে বিচারের কারণে যার ইচ্ছা বিকৃত ছবিগুলোকে রাস্তার মোড়ে মরে বসালেন বিকৃত করে ছবি আ করে আছে অমন করে আছে টমন করে আছে কি বিকৃত ছবি একজন মুসলিমের একজন দাড়িওয়ালা মানুষের বিকৃত ছবিগুলোকে রাস্তায় উঠিয়ে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ সোহানা যখন জান্নাত থেকে বের দিয়েছিলেন তখন ছয়টান বলে এসেছিল আমি তোমার এই আদালতের সরকার গুলো অবশ্যই করবো এবং আল্লাহ আমি তোমার এই সৃষ্টির মধ্যে আকৃতি প্রকৃতির বিকৃতি ঘটিয়ে দিব একরকম থাকবে না বিভিন্ন রকম হয়ে যাবে এই বিকৃতি বিভিন্ন মানুষের মানুষের মূর্তি তৈরি করছে তাকে এই গাউ চাষিটা বানাচ্ছে বড় দাড়িওয়ালা বানাচ্ছে আর ওই যখন তুমি কি চিন্তা করেছি কি চিন্তা করেছ তুমি একটা মুসলিম দেশে বসবাস করো তুমি কি চিন্তা করেছো তুমি আমাদের পড়তে যাও তুমি রোজাওরা করো যার মাসে তুমি এটা হচ্ছে সেটা করো তুমি কেন এই কাজগুলো করছো আল্লাহর এই উত্তম আকৃতি কেন তুমি বিকৃতি তো এই আকৃতি প্রকৃতি নির্মাণ এটা কাগজেও হতে পারে কাপড়েও হতে পারে শিল্পীর হতে পারে তারপরে পেন্সিল না মেশিন দিয়ে আচ্ছা হুজুর কত সুন্দর হুজুর হ্যাঁ হুজুর এত দেখেন দেখেন দেখেন দেখেন যেটার মাই হোক না কেন সকারী বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহ আল্লাহ বলছে আল্লাহকার কিছুই নেই আল্লাহ যে সৃষ্টি দামকারী আল্লাহ যে আকৃতি প্রকৃতি দামকারী তুমি আকৃতি প্রকৃতি দিতে না তুমি হুব একটা ছবি উঠাচ্ছ কেন উঠাচ্ছ কেন উঠাচ্ছ তুমি দিতে পারবা না এটা এটা তোমার কাজ না এটা তিনি করেছেন তুমি কখনোই করতে পারবে না একটা আল্লাহ শেষ রুববি ক্ষেত্রে শেষ এটা এবার স্নষ্ট হয়ে যাবে রুবিং জাতের ক্ষেত্রে শীত করে ফেলছে মতো সৃষ্টি করতে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সৃষ্টির মধ্যে সে বিকৃতি ধারণ করতে যাচ্ছে। বিকৃতি সাধারণ করতে যাচ্ছে প্রথমত সে সমকক্ষ হওয়ার জন্য একটা দাবিদার সমকক্ষ হওয়ার একটা দাবিদার মৌন দাবিদার সমকক্ষ হওয়ার ক্ষেত্রে তিন নাম্বার যে কাজটা করছে সেটা হচ্ছে সৃষ্টি ওদের নিখুঁত নিখুঁত তুলির আসরে এটা হচ্ছে ভাস্কর্য প্রতিযোগিতা যেগুলো হয় চিত্রাঙ্কন করছে এক একটা দাম উভয় কত প্রদর্শনী চিত্র প্রদর্শনী চিত্র প্রদর্শনী এই যে করছে বিষয়গুলো কত কত দাম দিয়ে করছে এটা কি বিষয় বস্তু আল্লাহ করেছেন ছবি কালো একটা মহিলা সুন্দর একটা ছবি তুলছে নিখুত করে তুলছে তাহলে খুঁত করে আল্লাহ তারা তৈরি করছেন ও নিখুঁত করছে শীত শীত হচ্ছে এটা শীত দ্বিতীয়ত আমলগতোচন করে যায় যে অন্যানির শীতের পথ কে কি করেছিল উন্মোচন করে দিয়েছিল খুলে দিয়েছিল খুলে দিয়েছিল সেই শীতের পথটা এটা করে যায় এত বেশি যুক্ত কেন কত কত মূর্তি ঢাকেশ্বরী মন্দিরের যিনি প্রধান মূর্তি নির্মাতা সে হচ্ছে আব্দুর রহমান করে দাঁড়িয়ে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান মূর্তি নির্মাতা নির্মাণ করেন সারা বছর মাত্র কয়েকটা মূর্তি বানান অসংখ্য দাম এটা আমার নির্মাণে কোনো ঘাটতি নেই ও ইন্টারভিউ এসেছিল কিছুদিন আগে গত বছর দেড় দুই বছর আগে পূজার আগে প্রথমে আমি একটু মুসলিম নামাজ পড়ি এটা হচ্ছে আমার একটা আমার একটা শিল্প এটা একটা পেশা একটা সংস্কৃতি যেমন চিত্র নায়িকারা বলছে ও কাপড় টোপড় সব খুলে রয়েছে বলছে না এটা এমন কিছু না আমার লাভ সজ্জা লজ্জা সব ভিতরে আছে এটা আমি আমি আমার পেশার জন্য আমার সংস্কৃতি জন্য আমি সবকিছু করব। আপনি যা বলবেন যা খুলতে বলবেন সব করব। এটাও তাই অবশ্যই আমি একজন পাক্কা মুসলিম আমার এতে কোনো সমস্যা নেই কোন সম্লা সভাপতিা হচ্ছে আল্লাহ বলতে কিছুই নেই মারা গেছে জানান্ফর আল্লাহ করেছিল বলছে আমি করিও বাচ্চা আমার সবাই আহাদীতের বাচ্চা আমি আলাদা আলাদা দুইটা আলাদা আলাদা যে সুন্দর করে বলছে আমার ইসলামের কোন সমস্যা হচ্ছে না সব আমার ঠিক আছে আমি মূর্তি নির্মাণ করছি এটা একটা শিল্প এটা একটা কারুকার্য বাস কত সুন্দর করে সুন্দর করে শিল্পীর নিপুন আসরে তিনি কাজ করে যাচ্ছেন বিধ্বংসকারী একটা বিষয় হয়ে যাওয়ার মুসলিম করবে হতেই পারে না হতেই পারে না এটা তাহলে আজকের কি বন্ধ করে দিতে হবে এটা বন্ধ আজকে থেকে আজকে থেকে বন্ধ বাচ্চা কাট্টা যাদের আছে ঘর বাড়ির ছবি আঁকেন সমস্যা কিছু নেই আবার আকাশের ছবি আসছে না আল্লাহ আকাশকে নিখুঁত করে তৈরি করেছেন তুমি যতবার আঁকবে ততবার কি আঁকবে খুত আসবে তোমার আঁকার মধ্যে খুঁত আসবে আল্লাহ না আল্লাহ বলছেন আকাশের দিকে দেখো দেখতে পাচ্ছ দেখো তুমি ওখানে কোনো খোঁজ পাবে না একটু ভুল পাবে না ওখানে একটু ভুল পাবে না এখন আপনি আপনার তুলির যে আকাশের একটা ছবি আঁকছে কি পাবেন ওখানে ভুল ভুল ছাড়া পথ কে উন্মোচন করে দিতে চাই আল্লাহ রসুল্লাম বলছেন আবু রে আল্লাহ বলছেন আজিৎ আল্লাহ বল আমার সৃষ্টির মতো যে ব্যক্তি সৃষ্টি করতে চায় তার সাহিত্য তার চাইতে বড় কাপের তার বড় মুর্শিক আর কে হতে পারে কে আর হতে পারে আমার সৃষ্টির মতো করে সৃষ্টি করতে চায় আল্লাহ তালা চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে এই ফটোগ্রাফাররা যারা আছে আমার সৃষ্টি মতো সৃষ্টি করতে যাচ্ছে ওদেরকে বলো ওরা যেন একটা করে। একটা অনুপরমাণু এই যে রাস্তা দিয়ে হাঁটছে উঠে যাচ্ছে বাতাসে আবহাওয়ার সাথে চলে যাচ্ছে এগুলো কে বলো একটা সৃষ্টি করছে তারা পারবেনা আল্লাহ করছেন সরিতার দানা বানাতে বলো একটা চাল বানাতে বলো তাদেরকে একটা গম বানাতে বলো তাদেরকে একটা লাউ এর দানা বানাতে বলো তাদেরকে আউলিয়া হাত বাতান তাদেরকে একটা দানা বানাতে বলো একটা বীজ বানাতে বলো না পারবে না সম্ভব তোমার দ্বারা একটা গম তৈরি করা সম্ভব নয় তোমার দ্বারা একটা বীজ তৈরি করা সম্ভব নয় বিচি তৈরি করা সম্ভব নয় আর তোমার দ্বারা একটা অনুপরমানা মানুষের ব্রেন তুমি না আল্লাহ যেভাবে করে মানুষকে পরিচালিত করছেন জয়েন্টে জয়েন্টে তুমি পরিচালিত করতে পারবে না এই মূর্তি গুলোর নিতাং তুমি না জমান তুমি দিতে পারবে না কেন তুমি করতে যাচ্ছ দরকারটা কি তোমার পড়ার না তুমি করতে চাও না করতে চাও না শাস্তি তাদের তাদেরকে দিবেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি তারাই পাবে কিয়ামতের দিন যারা আল্লাহ সৃষ্টির মতো ছবি বা চিত্রাঙ্কন করতে যায় ছবি বা চিত্রাঙ্কন করতে যায় বাপ মরে গিয়েছে বাপের আত্মার মাছ জন্য কি হয় চিত্রাঙ্কন করার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা মাদ্রাসা গুলোতে চলছে এখন আপনি কি বলবেন মাদ্রাসা গুলোতে চলছে এদেরকে দিন সবচাই করে আদার দেওয়া হবে मत छेक मूर्ति निर्मता प्रत्येक ड्रईंकारी आकृतिदा जाननामे आगुने प्रवेश कर যার নামে আগুনে থাকবে ইউজা বিকুলি সুর এবং এই যতগুলো ছবি আট করেছে যতগুলো মূর্তি নির্মাণ করেছে এই সব গুলোর মধ্যে আল্লাহ তুমার তাহার সেদিন প্রাণ দিবেন প্রাণ দিয়ে বলবেন প্রাণ দিবেন যাওয়ার পরে এই মাধ্যমে তাকে আজাব দেওয়া হবে যে কটা মূর্তি নির্মাণ করা হচ্ছে আরো বলছেন বিনাশ হঠিন দুনিয়াতে যে ব্যক্তি যতগুলো চিত্রাঙ্কন করেছে যতগুলো মূর্তি নির্মাণ করেছে ওকে বলা হবে বলা হবে না ওর এই অধিকার থাকবে না যে ও আত্মা দেয় আমি কি তোমাকে এমন কাজ করতে পাঠাবো না যে কাজ করতে স্বয়ং রসুল সাল্লা আমাকে পাঠিয়েছিলেন আমি কি তোমাকে এমন কাজ করতে না তিনি বলছেন যে হ্যাঁ কেন পাঠাবেন না আমাকে পাঠান যে কাজ করতে রসুল কোম্পানি পাঠিয়েছেন আমাকে সেই কাজ করতে পাঠান কোথাও যদি কিছু দেখো ঐটাকে না ভেঙে তুমি ফিরে আসবে না মাটির সাথে মিটিয়ে দিও তাকে মাটির সাথে সেটাকে মিটিয়ে দিও না মিটিয়ে দিয়ে তুমি ফিরে আসবে না যত জায়গায় ছবি মূর্তি আকৃতি ভাস্কর্য যাই পাবে বাপের হোক দাদার হোক ইত্যাদির হোক অমুকের হোক বুজুর্গের হোকের হোক আর সেনাবাহিনীর মাটির সাথে দিয়ে তুমি ফিরবে না আর যত উঁচু করা পাকা করা কবর পাবে ওইগুলোকে নাম মিশিয়ে দিয়ে তুমি ফিরে আসবে না হচ্ছে মুসলিমের কর্মসূচি মুসলিমের কাজটা করবে মুসলিম নিজেই যদি কত কিছু মুসলিম যেটা ভাঙার কথা মুসলিম হ্যাঁ মুসলিম যদি তৈরি করে মূর্তি ভাঙবে তারা মুসলিম ভাঙছে অথচ ভাঙবে কে মুসলিমরা ভাঙবে সেজন্য মুসলিম ভাঙছে আর কাপেররা ভাঙছে আরো একটা চিত্র আপনাদেরকে দেখাবো আমি বাইসুল্লাহ ইমাম ওনার এটার অধিকার আছে এই জন্য ওই সময় যত কোলা সবার নাম দিয়ে দিচ্ছে সাব্দাম সাদ্দাম হোসেন সাদ্দাম নামে নাম রেখে দিছে অহংকার করে মূর্তির সামনে দিয়ে যাবেন যেতে পারবেন না ওই মূর্তির সামনে খালি পায় যেতে হবে ওই এলাকা মাথা নিচু করে যেতে হবে এই আদেশ করেছিল এবং ইরাকের বুকে হাজারের উপরে সাবদামের মূর্তি ছিল আমাদের দেশ থেকে আলমাল দাবি করেছিল যে সাব্দাম হোসেন কে মাইসুল্লাহ ইমাম বানিয়ে দেওয়া উচিত সারা পৃথিবীর আমির হয়ে যাবে মুসলিমদের যে নিজের মূর্তি তৈরি করার লাহ আর সেই একই অবস্থা বিরাজ করছে এখন আমাদের এই ভারতবর্ষে বা আমাদের দেশে এমন কোন বাড়ি পাওয়া যাবে না যে বাড়িতে ছবি নাই যে বাড়িতে ছবি নাই যে বাড়িতে স্ত্রীর ছবি নাই এমন একটা বাড়ি পাওয়া যাবে না আর এটা শিক্ষা প্রতিষ্ঠান টানাতে হবে সরকার প্রধান যদি মহিলা হয় তাহলে সুন্দর একটা মূর্তি আজি কেমন করে আসতাই ম্যাডাম আরাম দিয়ে প্রবেশ করছে প্রতিদিন অসংখ্য ছবি আছে না মাদ্রাসা টেঙ্গের মধ্যে বসা ছাত্ররা কোরআন আদিত্য বসে আছে ছাত্ররা পড়তেছে হুজুর তার সামনে পেপার করতেছে হুজুরের সামনে ছবি ছাত্রের দিক ছবি অথচ আদিতে যেই বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে আল্লাহর রহমত প্রবেশ করে নাজিদের তুমি বাইরে থাকে মসজিদে ঢোকার দরকার টা কি অশান্তি কেন আসবে না অশান্তি কেন আসবে না জাতিকে যারা বুঝানো দরকার তারাই বুঝায়নি আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবেন নিশ্চিন্ন করে দিবেন আজাব দিবেন আজাব পাপ করবে একজন আর আজাব ভোগ করবে কতজন অসংখ্য মানুষ ভোগ করবে আল্লাহ আমাদেরকে সকল প্রকারী বিজয় থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের বর্জন করতে অফিস দান করেন আমিনামাল